আলোচিত হবে রাম যখন মক্কায় প্রকাশ্যে ইসলাম গ্রহণের জন্য সকলকে আহ্বান করলেন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 অনেকে মনে করে আল্লাহ হচ্ছেন একক সত্তা এটাই হল তাও কিন্তু আসলে কি তাই আরবের মসরিকরাও কিন্তু বিশ্বাস করত আল্লাহ হচ্ছেন একক সত্তা তিনি একাই বিশ্বজগতের সৃষ্টিকর্তা পালন কর্তা কোরআন আল্লাহ বলেন যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছেন তবে অবশ্যই তারা বলবে আল্লাহ অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে সুর আজ জুখরুফ আয়াত সাতাশী এবং আল্লাহ তালা আরো বলেন যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে অতপর তা তারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে তবে তারা অবশ্যই বলবে আল্লাহ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 আল্লাহর ক্ষমতার সাথে কাউকে এক পারসেন্ট শরিক করার নাম হল শেখ মুসলিম আলিমরা তাহিদের ধরনকে সহজভাবে বোঝার জন্য তাহিদকে তিন শ্রেণীতে ভাগ করেছেন এগুলো হচ্ছে তাওহিদ আর রুবিয়া তাহিদ আল উলুহিয়া এবং তাওহিদ আল আসমা ওয়াসিফা তাহিদ আর রুবিয়া হল সংক্ষেপে এই বিশ্বাস যে আল্লাহ এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তিনি এর পালনকর্তা এবং সবকিছুর ওপর তিনিই ক্ষমতাবান মজার বিষয় হলো নাস্তিকরা ছাড়া পৃথিবীর বেশিরভাগ মানুষ তাওহিদ আর রুবিয়াতে বিশ্বাস করে সেকুলার খ্রিস্টান ইহুদি এমনকি কিছু হিন্দুরাও বিশ্বাস করে সৃষ্টিকর্তা হচ্ছেন একক এবং তিনিই সব কিছুর উপর ক্ষমতাবান কিন্তু বেশিরভাগ মানুষ তাহিদ আল উলোহিয়া অথবা আসমাবস্তিফাতে শেরক করে তাহিদ আল উলোহিয়া হল আল্লাহকে কেবল সৃষ্টিকর্তা নয় বরং ইবাদাতে একমাত্র যোগ্য সত্তা বলে বিশ্বাস করা তাওহিদ আল উলোহিয়া হল কেবল আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক এবং আনুগত্যের একমাত্র সত্তা হিসেবে বিশ্বাস করা আর তাহিদ আল আসমাওয়্লার সেসব নাম এবং গুণে বিশ্বাস করা যেগুলো আল্লাহ নিজের ব্যাপারে সাব্যস্ত করেছেন মক্কার কুরাইসরা তাহাইদের দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরিতে সঠিক বিশ্বাস রাখত না যেমন তারা আল্লাহ ও নিজেদের মাঝে অনেক দেবতাকে মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাস করত এবং তাদের পূজা বা ইবাদত করত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 তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং নিজের জন্য কন্যা কন্যারূপে গ্রহণ করেছেন নিশ্চয়ই তোমরা গুরুতর গর্হিত কথাবার্তা বলছো সুরাবণে ইসরায়েল একচল্লিশ এই ধরনের আরো অনেক ভ্রান্ত বিশ্বাসে ছিল তাদের এইসব বিশ্বাসের কোন অর্থহীন সমাজে জারি রেখেছিল কারণ এই শিরকি বিশ্বাস ছিল তাদের আয়ের উৎস মূর্তি এবং মূর্তিকে কেন্দ্র করে হাজিদের আগমন সবকিছু মিলিয়ে এই ধর্ম ছিল তাদের জন্য একটি ব্যবসা সমাজের যারা নেতা তারা ধর্মের অপব্যাখা করে গণমানুষকে বিভ্রান্ত করে এবং নিজেদের পকেটকে ভারী করে এটা নতুন কিছু নয় মধ্যযুগে চার্চগুলো মানুষের কাছ থেকে অর্থের বিনিময়ে পাপের জন্য তবা করিয়ে নিত কুরাইসরাও তার ব্যতিক্রম ছিল না অনেকেই জানত বুঝত এই মূর্তিগুলোর কোন ক্ষমতা নেই মানুষের কোন উপকার করার কিন্তু তবুও তার এর বিরোধিতা করত না কারণ এই ধর্মে তাদের স্বার্থ ছিল তাই রসুল্লা আলাইস্লাম যখন তাদেরকে তাদের মিথ্যা মাহুদদের পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করতে আহ্বান করলেন তাদের অনেকেই বলল যদি সবাইকে বাদ দিয়ে শুধু এক আল্লাহর ইবাদত করি তাহলে এতগুলো আমরা এতগুলোটা কি আল্লাহ রসুল সাল্লা সাহাবিদের মাঝে তাওহিদের ধারণাকে সুদৃঢ় করেছিলেন তাওহিদ হল ইসলামের সবচেয়ে মূল্যবান জ্ঞান স্থিরাসিরিদের সাথে যতটুকু প্রাসঙ্গিক ততটুকু আমরা আলোচনা করার চেষ্টা করেছি এই প্রসঙ্গে শাইক আলী আল সাল্লাবির বই থেকে কিছু কথা দিয়ে শেষ করছি সাহাবিদের এই প্রশিক্ষণ অনেক বরকতময় সুফল এনে দিয়েছিল তারা তাহিদ আল উলহিয়া তাহিদিয়া এবং তাহিদ আল আসমাওয়া সিফাতের সাথে সাংঘর্ষিক এমন সবকিছু থেকে পবিত্রতা অর্জন করেছিলেন এবং সর্বক্ষেত্রে তারা আল্লাহর দিকেই ফিরে গেছেন তারা শুধু আল্লাহরই আনুভত্য করেছিলেন কাউকে অনুসরণ করলে যদি আল্লাহর অবাধ্যতা করা হতো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 মাক্কীজীবনের দাওয়াতে দ্বিতীয় যে বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে তা হল আল্লাহ রসুলের রিসালাত অর্থাৎ আল্লাহ রসুলকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হিসেবে বিশ্বাস করা আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না, সাবা নাহম্মদ সাল্লু আলহ্লামের রিসালাতে বিশ্বাস করা অর্থ হচ্ছে তার সকল আদেশ মান্য করা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 যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে অতপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকম সংকীর্ণতা পাবে না এবং তার হৃষ্টচিত্তে কবুল করে নেবে সুরানিসা আয়াত পঁয়ষট্টি ইমানের যে ছয়টি রকম বা স্তম্ভ আছে সেগুলোর উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয় মাক্যীজীবনের দাওয়াতে তাই মাক্কী জীবনে আরও যে কয়েকটি বিষয় প্রচুর আয়াত নাজিল হয়েছে সেগুলো হচ্ছে ফেরিস্তাদের উপর বিশ্বাস তাক ধীরে বিশ্বাস পূর্ববর্তী নবী ও তাদের কিতাবের উপর বিশ্বাস এবং বিচার দিবস জান্নাত ও চাহান নামে বর্ণনা ফেরেশাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন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 سورة رات آية 11 الله تالعارب أولي وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِن دَابَّتٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ الله كه ستحضة کره جا كي چوا اچه نب من دوله ايبو এবং ফেরাগণ তারা অহংকার করে না সুরা আয়াত উনপঞ্চাশ পূর্ববর্তী কিতাবের ব্যাপারে আল্লাহ তো আর তোমার প্রভু ভালো জানেন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 ৎমিহুমি কুতলমি আমলি ইল কুন্ু شُهُودًا ইস্তু ফি বোনসি ইওয়ালা ওস্বর মিল জালিকাওয়ালা আকবর ইল ফি কিত মু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 এর মধ্যে আমরা কয়েকটি উল্লেখ করছি যেমন আল্লাহ তাহলে বলেন কদ হিমিনুব হুয় চু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 অশ্বকথিল অব্বু অব্বিহ উদ্যিত অজী অবিহদ অজী অবিন সুহদ ইব কুমব হুম বিলহক্তি হুম লুম্ল উফ্লু নি মিলছুব হুঁ অলম إِلَى ওদীন কফ ইলজ إِذَا ইল أبوابها وَقَالَ ল خَزَنَتُهَا أَلَمْ ও পল হুম يَتْلُونَ عَلَيْكُمْ কুমি رَبِّكُمْ কুমূরকম وَيُنذِرُونَكُمْ لِطَاءَ يَوْمِكُمْ هذا قَالُوا بَلَا وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ قِيلَ دُخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا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 হত উবুহ কল খুম সর মুহল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 চলমিল বি তার্লাহ কে চতর্থ রূপে পৌঁছে নেই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 তা কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে তিন ইসলাম হল আল্লাহর চোখে একমাত্র গ্রহণযোগ্য দিন আর বাকি সবকিছু হল জাহেলিয়া। জাহিলিয়াত এক এক সময়ে এক এক রূপে মানুষের কাছে আসে কখনো পৌত্তলিকতার বেশি কখনো ভ্রান্ত ধর্মের বেশি আবার কখনো মানবরচিত আদর্শের বেশি ইসলাম ছাড়া বাকি সবগুলো ধর্ম ও আদর্শ হল বাতিল বা মিথ্যা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 ইসলামের আলো দিয়ে চিনতে পারতেন চার আল্লা রসুল সাল্লি সাল্লামের মাধ্যমে প্রাপ্ত ওয়াহি হল মুসলিমদের জীবন ব্যবস্থার মূল ভিত্তি হালাল এবং হারাম, অর্থাৎ বৈধতা এবং নিশুদ্ধতা প্রদানের সকল ক্ষমতা কেবলমাত্র আল্লাহ ও তার রসুলের নৈতিক বিবেচনায় একটি কাজ ভালো হবে না খারাপ হবে সেটা ঘোষণার এখতিয়ার কেবলমাত্র আল্লাহর পাঁচ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 কাজে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছ থেকে অন্য কারো কাছে নয় তাকদীরে বিশ্বাস করতে অন্যদিকে সাহাবিদের বিশ্বাস তাদেরকে সাহসী জানতে কারণ তারা জানতেন জীবন মৃত্যু আল্লাহ যখন আল্লাহ চাইবেন তখনই একজন মানুষ মৃত্যুবরণ করবেন আট পূর্ববর্তী নবীদের কাহিনী ছিল আল্লাহ রসুল্লাহাম ও সাহাবিদের জন্য প্রেরণা দিনের পথে টিকে থাকতে হলে যে কষ্ট ত্যাগ করা চাই।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 তাদের নৈতিক মূল্যবোধের স্ট্যান্ডার্ড ছিল কোরআন এবং সুন্না তারা বিশুদ্ধ তাহাই মানদণ্ডে সমস্ত আদর্শকে বিচার করতেন তারা আল্লাহকে স্মরণ করতেন এবং ইসলাম ছিল তাদের ধ্যান ও জ্ঞান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চেয়েছেন তাদের বিশ্বাসের ভিত্তি তাদের বিচারের মানদণ্ড তাদের দৃষ্টিভঙ্গি সব কিছুই যেন ওয়াহির উপর ভিত্তি করে গড়ে ওঠে কেননা তারাই হলেন মুসলিম উম্মা নিউক্লিয়াস খুব সংক্ষেপে এগুলোই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি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 কল কু হজল অলিহ ইল হৃদ ই হদলশৈ উন জ পল কম উমি হুম অনিংশু অলিহি কুম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 বস্তুত যারা পরকালে বিশ্বাস করে না তারা আছে শাস্তিতে ও সুদূর প্রসারী বিভ্রান্তিতে এবং আট একবার টুকরো হার নিয়ে আল্লাহ রসুল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করল মু আল্লাহ এই হারের টুকরোটি পুনর্থিত করবেন রসুল্লু আল্লাহ তাকে সরাসরি মুখের উপর উত্তর দিলেন হ্যাঁ আল্লাহ তোমার মৃত্যু ঘটাবেন এরপর পুনর্থিত করবেন এবং জাহান নামে নিক্ষেপ করবেন এই ঘটনার পর আল্লাহ তালা আয় আপ নাজির করেন অলম সনু অন্য কন হুমিনুবি কং কলমে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 হাড় গোড়ের মধ্যে কে প্রাণ সঞ্চার দেবে যখন তা গলে পচে যাবে তুমি বলো তিনি তাতে প্রাণ সঞ্চার করবেন যিনি প্রথমবার তাদের সৃষ্টি করেছিলেন আর তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সবজ্ঞাতা সুরা ইয়াসিন আয়াজ সাতাত্তর থেকে উনআশি কেন আল্লাহ তালা মানুষকে মৃত্যুর পর পুনরুদ্ধৃত করবেন এর কারণটাও আল্লাহ বলে দিচ্ছেন যারা এই দুনিয়ায় আল্লাহকে মানে আর যারা মানে না তারা কি সমান হতে পারে আল্লাহ বলেন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 তাহলে কেন আল্লাহ একজন মানুষ মারা যাবার পর আবার তাকে প্রাণ দিতে পারবেন না অতএব তাকিয়ে দেখো আল্লাহর অনুগ্রহের চিহ্নগুলোর সঞ্জীবিত করেন তার মৃত্যুর পরে নিঃসন্দেহে এইভাবে তিনি মৃতের জীবনদাতা আর তিনি সবকিছুতেই সর্বশক্তিমান সুরা আর রোম আঞ্চাশ তৃতীয়ত রসুল্লাহামের রিসালাতে অবিশ্বাস রসুল্লা সাল্লাইকে অবিশ্বাস করার পেছনে তারা যে অজুহাতগুলো দিয়েছিল তা হচ্ছে তারা বলত কেন একজন মানুষকে নবী হিসেবে পাঠানো হল কেন ফেরিস তাকে নয় তারা বলত এ কেমন নবী সে খায় হাটবাজারে যায় আল্লাহ তাদের অজুহাতগুলো কোরআনে উল্লেখ করেছেন وَقَالُوا مَا لِهَذَا الرَّسُولِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِي فِي الْأَسْوَاقِ لَوْ لَا أُنزِلَ إِلَيْهِ مَلَكٌ لَوْ لَا أُنزِلَ إِلَيْهِ مَلَكٌ فَيَكُونَ مَعَهُ نَذِيرًا أَوْ يُلْقَى إِلَيْهِ كَمْتٍ আর তারা বলে এ কেমন ধরনের রসুল সে খাবার খায় ও হাটবাজারে বাজারে চলাফেরা করে তার কাছে কেন একজন ফেরেস্তা পাঠানো হল না যাতে সে তার সঙ্গে সতর্ককারী হতে পারত অথবা তার কাছে ধন পাঠিয়ে দেওয়া হতো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 অতএব তুমি উপদেশ দান করতে থাকো কেন তোমার প্রভুর অনুগ্রহে তুমি তো গণতকার বা মাথা পাগলাও নুরা আত্মুর আত উনত্রিশ চতুর্থত তারা অস্বীকার করেছিল আলকর আনকে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 আলাল আর আমরা তাকে কবিত্ব শেখাই নি আর তার পক্ষে শোভনীয় নয় এ তো এক উপদেশ এবং সুস্পষ্টকর আন যাতে সে জীবিত ব্যক্তিদেরকে সতর্ক করতে পারে এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে শাস্তির কথা সাব্যস্ত হয় সুরাইয়াসিন উনসত্তর এবং সত্তর এবং আল্লাহ আরো বলে ইহু কৌলি কী ও নহু বি কৌলি শাইলু ও কৌলিক হিন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 আল্লাহ রসুল বিদেশি এক লোকের কাছ থেকে কোরআন শিখে এসেছেন তাদের এই দাবিটি ছিল রীতিমত পাগলামির পর্যায়ে কোরআনের অপরূপ ভাষা শৈলীকে তারা নিজেরাও চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছিল অথচ সে যুগের ছিল সাহিত্যের সেরা সেখানে কি করে একজন বিদেশি লোক কোরআনের মতো কিছু রচনা করতে পারে আল্লাহ বলেন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 10টি নয় কেবল একটি সুরা রচনা করে দেখাও ওমা মা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনি আল্লাহ ওয়া লাকিন তাসদিকাল্লাযী বাইনা লকি চি পাল্লী বৈ নয়ৈ লিচ মি বিলমি রম্যকষ্ট আর এই কোর আন আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারা কল্পনা প্রসূত রচনা নয় পক্ষান্তরে এটা তো সেই কিতাব সমূহের সমর্থক যা এর পূর্বে অবতীর্ণ হয়েছে এবং এর বিধানসমূহের বিশদ বর্ণনাকারী এর মধ্যে কোন সন্দেহ নেই এ হলো বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ তারা কি বলে যে এটা তার সরজিত তুমি বল তবে তোমরা এর অনুরূপ একটি সুর আনোয়ন করো, এবং এ ব্যাপারে সহযোগিতার জন্য আল্লাহ বেতে যাকে ডাকতে পারো ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও সুরা ইউনুস আয়াত সাঁত্রিশ এবং ৩৮। প্রশ্ন হচ্ছে কোরাইশরা কেন ইসলামকে প্রত্যাখ্যান করেছিল কয়েকটি সংক্ষেপ পয়েন্ট আলোচনা করে আজকের পর্ব শেষ করছি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 হাসিম গোত্রের সাথে শত্রু ভাবাপন্ন কোন গোত্র তাই স্বাভাবিকভাবেই কোন হাসিমের কারো আধিপত্য মানতে চাইবে না এই প্রসঙ্গে একটি ঘটনা আছে তাদের কথোপকথনটি ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝব গোত্রবাদ কেন ইসলামী দাওয়ার বিপরীতে বড় একটি বাধা হিসেবে কাজ করছিল একবার তায়েশ থেকে আল মগিরা বিন সোহবাহ মক্কায় বেড়াতে এল সাথে তার প্রথমবার সাক্ষাতের ঘটনা সে নিজেই বর্ণনা করেছে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 িল্ল হুম হরমিনুজ ইলাই তু কুষ ইসমিল মিল দু লাল আর তারা বলে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 তবে আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান তিনি যাকে ইচ্ছা দান সত্য বার্তা নিয়ে এসেছেন কিন্তু সম্পর্কে জানতে ভিজিট করুন